মি শৈ নির ফল ফর ও কিতাবিয়র তো অন্মু فهو في ঐষ তুয় সে সময় যাকে তার আমল নামা ডান হাতে দেয়া হবে সে বলবে নাও আমার আমল নামা পড়ে দেখো আমি জানতাম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 আর যার আমল তার বাঁ হাতে দেয়া হবে সে বলবে হায় আমার আমল যদি আমাকে আদৌ দেয়া না হত এবং আমার হিসেব যদি আমি আদও না জানতাম তাহলে কতই না ভালো হতো হায় আমার সেই মৃত্যুই যা দুনিয়াতে এসেছিল যদি চূড়ান্ত হতো আজ আমার অর্থ সম্পদ কোনো কাজে আসল না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 ওরা তখন কামনা করবে ইচ্ছা করবে যদি তার এবং এই সমস্ত কাজের মধ্যে ব্যবধান বহু দূরের হতো আল্লাহ তার নিজের সম্পর্কে তোমাদেরকে সাবধান করছেন আল্লাহ তার প্রতি অত্যন্ত বান্ধাদের প্রতিম রাজি তালন থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ বলেছেন তোমাদের মধ্যে প্রত্যেকটি ব্যক্তি সেই দিন আল্লাহ সুবাহাল্লাহর সাথে সরাসরি কথা বলবে সেই দিন কোন দোহাষী বা মধ্যস্থতাকারী থাকবে না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 এবং তারা তাদের সালাতে মনোযোগী থাকে না আল্লাহ বলেন ইন মুনা কম ও কম কুশল উন ই র অবশ্যই অবশ্যই মুনাফিকরা প্রতারণা করছে আল্লাহর সাথে অথচ তারা নিজেরাই নিজেদেরকে প্রতারিত করে বস্তুত তারা যখন সালাতে দাঁড়ায় তখন দাঁড়ায় একান্ত শিথিল ভাবে লোক দেখানোর জন্য আর তারা অল্পই আল্লাহকে স্মরণ করে যখন তারা সালাতে দাঁড়ায় তখন দাঁড়ায় একান্ত শিথিল ভাবে লোক দেখানোর জন্য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 আমরা অনেকেই হয়তো সহি মুসলিমের এই হাদিসটি শুনে থাকবো যেখানে আবু হুরাইরা বর্ণনা করা হয়েছে তিনি যখন আজ শামে সিরিয়াতে ছিলেন একবার আবু হুরাইরা রাজিউল্লাহুর চারদিকে লোকজন জমায়েত হল এবং সেখানে সিরিয়ানদের মধ্য থেকে একজন ব্যক্তি তাকে বলল হে শেখ আপনি আমাদেরকে এমন কিছু একটা বলুন যেটা আপনি রাসুল্লাহ সাল উলাই্লামের কাছ থেকে শুনেছেন আবু হুরাইরা রাজিয়ালহু বললেন হ্যাঁ আমি রাসুল্লাহ সাল্লাই সাল্লামকে বলতে শুনেছি শেষ বিচারের দিনে মানুষের মধ্যে সর্বপ্রথম যেই ব্যক্তির হিসাব করা হবে সে একজন শহীদ মানুষের মধ্যে সর্বপ্রথম যেই ব্যক্তির বিচার করা হবে সে শহীদ হিসেবে মৃত্যুবরণ করেছিল তাকে হাজির করা হলে আল্লাহ সুহামতাওয়াল্লাহ তাকে দিয়ে তার প্রতি আল্লাহর দেওয়া নিয়ামতগুলোর কথা তাকে স্মরণ করিয়ে দিবেন আল্লাহ সুহামতা আল্লাহর দেওয়া নিয়ামতগুলোর কথা বর্ণনা করাবেন এবং সেই ব্যক্তি সেই সমস্ত নিয়ামতগুলো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 আল্লাহ সুবাহ তাল্লাহ তাকে জিজ্ঞাসা করবেন তুমি কি করেছিলে এই নিয়ামতগুলো দিয়ে সে বলবে আমি ইল অর্জন করেছিলাম এবং আমার অর্জিত ইলম মানুষের মধ্যে ছড়িয়ে দিয়েছিলাম এবং আপনার সন্তুষ্টির জন্য কোরআন তিলাওয়াত করতাম আল্লাহ সুবাহান তাল্লাহ তাকে বলবেন তুমি মিথ্যা বলেছ তুমি ইলম অর্জন করতে এই কারণে যে মানুষ তোমাকে আলেম বলবে জ্ঞানী বলবে আর তুমি কুরআন পাঠ করতে এই কারণে যাতে লোকেরা তোমাকে কারই বলে এবং তোমাকে সেটা বলা হয়েছিল তখন তার বিরুদ্ধে ফয়সালা চলে আসবে আদেশ হবে এবং তাকে মাথা নিচু করে টেনে নিয়ে জাহান নামের আগুনে ছুড়ে ফেলা হবে এরপর আরেকজন লোককে মানুষের সামনে আনা হবে আল্লাহ সুত যাকে বিরাট ধন সম্পদশালী ব্যক্তিতে পরিণত করেছিলেন ধনী ব্যক্তিতে পরিণত করেছিলেন এবং সমস্ত ধরনের সম্পদে তাকে সম্পদশালী করেছিলেন তাকে সামনে আনা হবে হিসাব নিকাশের জন্য এবং আল্লাহ সুবাহ তাকে দিয়ে তার প্রতি আল্লাহর দেওয়া সমস্ত বর্ণনা করাবেন এবং সেই সমস্ত নিয়ামত বর্ণনা করবে এবং স্বীকার করবে যে সে এই সমস্ত নিয়ামত উপভোগ করেছিল আল্লা সুবহামত আল্লাহ তখন তাকে জিজ্ঞাসা করবেন তুমি কি করেছিলে এই নিয়ামত দ্বারা সে উত্তরে বলবে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 এ কারণে আমরা দেখতে পাই আবু হুরাইরা রাজিউল্লা তাল্লাহরকম সে কুরআ মুখুর কাছে এসে বলল যে সে কুরআন মুখস্ত করতে চায় না কারণ একটা হাদিস আছে যেখানে বলা হয়েছে যদি কেউ কোরআন মুখস্থ করে এবং এরপরে সে ভুলে যায় তাহলে কিয়ামতের দিনে বিচারের দিবসে সে বিকৃত চেহারা নিয়ে উপস্থিত হবে াহু তাকে বললেন তোমার এই সিদ্ধান্তই হচ্ছে কুরআনকে হারিয়ে ফেলার প্রথম ধাপ কোরআন না শেখার পরিকল্পনা করে তুমি আসলে তার থেকে বহুগুণ খারাপ অবস্থায় পতিত হলে সেই ব্যক্তিটি একটি ভালো নিয়ত নিয়ে উপস্থিত হয়েছিল আবু হুরাই রাজিতাহন কাছে পরামর্শ চাওয়ার জন্য যেহেতু সে একটি হারিজ থেকে জানতে পেরেছে যখন সে কোরআন হিপস করবে এরপরে ভুলে যায় তাহলে সে কি আমাদের দিন হবে এবং এই কারণে তাকে ধোকা দিল এবং সে কোরআন হিপসই করবো না কোরআনকে মুখস্থই করবো না অথচ দেখুন আবু হুরাই রাজি তাল্লাহ কত ইলম সম্পন্ন বুদ্ধিমান একটি উপদেশ দিলেন তিনি বললেন তোমার এই সিদ্ধান্তই হচ্ছে কোরআনকে ভুলে ফেলার প্রথম পর্যায় কোরআনকে হারিয়ে ফেলার প্রথম ভাব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 দ্বিতীয় উদাহরণটি আমরা পেশ করতে যাচ্ছি সেটা হচ্ছে আল্লাহ সুবাহানওয়াল্লার সামনে একজন বান্দার সমস্ত গুনাহগুলো কি উপস্থাপন করা হবে বান্দার গুনহগুলোকে সামনে নিয়ে আসা হবে সাফওয়ান ইবনে মহরিস থেকে বর্ণিত ইবনে ওমর রাজি আল্লাহ তাল্লাহ নহুমা যখন কাবা তাওয়াফ করছিলেন সেই মুহুর্তে এক ব্যক্তি তার কাছে আসলো এবং তাকে বলল হে ইবনে ওমর अपनी कि रसदुल्लाह सलम केमरि रसद्लम सामने सूत्रि नबी सल्लाम सम्पर्ण बर्णना करते गोमिन व्यक्ति के तरह रबनेसा किमत हिसाब निकाशर मोमिन व्यक्ति रब सामने चले आस যতক্ষণ পর্যন্ত না তার রব তাকে পর্দা দিয়ে ঢেকে দেন এবং তার কৃত পাপের স্বীকারোক্তি আদায় করে নিবেন আল্লা সু মহম্মদ আল্লাহ থেকে বলবেন তুমি কি জানো যে তুমি অমুক এবং অমুক গুনহটি করেছিলে সে ব্যক্তি উত্তর দিবে হ্যাঁ আমি জানি এবং এভাবে আল্লাহ সু মহম্মদ আল্লাহ তাকে জিজ্ঞাসা করতেই থাকবেন निजे के मने आमी आला आला के ए जतक्षणना से व्यक्ति निजेके मन करो तो संपूर्ण रूप से ध्वस् कारण प्रत्येक के क्षेत्र में आल्ला सुभ्लाके जिज्ञासा करमुक दिन यह गुनाटी करमुक समय गुना तक से व्यक्ति बाध्य स्वीकार करते बात से गुना और एक भय आतंके से मन करके बारे विध्वस्त ध्वसा गे निजेक के विपर्यस्त मन करते शुरू कर तक आल्ला सुभा से व्यक्ति के बोलेंटी गोपन रेखे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 খারাপ কাজগুলো তার গুণাহ সবার সামনে প্রকাশ্যে ঘোষণা করা হবে এবং সাক্ষীদের উপস্থিতিতে এরা হচ্ছে সেই সমস্ত ব্যক্তি যারা তাদের বিরুদ্ধে তাদেরচার করত এবং জালেমদের জন্য রয়েছে আল্লাহ অভিসম্পাদ পরবর্তী পর্যায়ে হিসাব নিকাশের দিনে আরেকটি পর্যায়ে যখন চলে আসবে তখন আল্লাহ কর্তৃক বান্দার সীমাবদ্ধতাগুলো প্রকাশ করা হবে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 হে আমার রব আমি কিভাবে আপনাকে পানি পান করাতে পারি যেখানে আপনি হচ্ছেন সমস্ত বিশ্ব জাহানের প্রতিপালক এর উত্তরে আল্লাহ বলবেন আমার অমুক অমুক বান্দা তোমার নিকট পানি চেয়েছিল কিন্তু তুমি তাকে পানি পান করাওনি এবং যদি তুমি তাকে পানি পান করাতে তাহলে তার মাধ্যমে তুমি আমাকেই খুঁজে পেতে এবং সেই ভয়ঙ্কর হিসাব নিকাশ গ্রহণের দিনে একটি পর্যায় চলে আসবে যখন প্রত্যেকটি মানুষের আমল নামা বন্টন করা হবে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 فهو في عيشة راضية في جنة عالية قطوفها دانية كلوا وشربوا هنيئا بما أسلفتم بما أسلفتم في الأيام الخالية عطب پور جار عمول نما دان حتي دعا حبي شئ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 যার আমল নামা তার বাম হাতে দেওয়া হবে সে বলবে হায় আমি যদি আমার আমুলনামা গ্রহণ না করতাম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 आल्ला कथाय प्रश्न मानसू विषय के पर्यवेक्षण प्रत्येक हम हिसाब निकाश ग्रहण दिन ये रोग ब्याधी दुर्भिक्ष अनाचार जुलूम प्रत्येक विषय फैसला से दिन जे दिन समस्त मानुष के आल्ला सुलर सामने जबाबदिहित समबे এবং এই ফয়সালাটা হবে সম্পূর্ণ ফোন ব্যাপকতা জন্তু জানোয়ার পশু পর্যন্ত এই হিসাব নিকাশের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে কাউকে রেহাই দেওয়া হবে না আল্লাহ সুহামতাল্লাহ কোনো কিছুকেই তার আয়ত্তের বাইরে রাখবেন না আবু হুরাই রাজিউল বর্ণনা করেছেন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেন প্রত্যেক দাবিদারগণ প্রত্যেক দাবিদারগণ কিয়ামতের দিনে পুনরুত্থান দিবসে এমনভাবে তাদের দাবি দেওয়াগুলো আদায় করবে আদায় করবে এমনভাবে আদায় করবে যেমনভাবে একটি সিংবিহীন মেষ সিংবিহীন ছাগল একটা সিংযুক্ত মেষের কাছ থেকে তার দাবিকে বুঝে নেয় রসল সাল্লাহ সাল্লাম বলেছেন কিয়ামতের ময়দানে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 প্রত্যেক ব্যক্তি আমার নিকট দাবি নিয়ে উপস্থিত হতে পারে আমি তাদের প্রত্যেকের পরিবারের লোকদেরকে হত্যা করেছি এত বিশাল সংখ্যক এবং সে আবু মুসলিম বলছিল তুমি কিভাবে কল্পনা করতে আমাকে বলছিলো করে দেবেন যদি এই সমস্ত লোকেরা হাসরের দিন আল্লাহর কাছে গিয়ে তাদের দাবিকে পেশ করে প্রতিশোধ দাবি করে তখন কিভাবে আলোচনা তালা আমাকে ক্ষমা করতে পারবেন সুতরাং আমরা দেখতে যে ইতিহাসের পাতা জুড়ে সর্বকালের সমস্ত অত্যাচারীকে সমস্ত জালিমদেরকে দিনে হিসাব গ্রহণের দিনে খুবই চড়া একটি এবং আবু হাজার বলেছেন তোমরা কি জানো কোন ব্যক্তি দেউলিয়া রসুল সাল্লাম সাহাবাদের মনোযোগ আকর্ষণ করে তাদের মধ্যে প্রশ্ন ছুড়ে দিলেন তোমরা কি জানো কোন ব্যক্তি দেউলিয়া তখন রাসুলের সাহাবাগন বললেন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 দেউলিয়া হিসেবে দেখতে পাবে কেননা সে তার সমস্ত ভালো কাজকে একটার পর একটা হারিয়ে ফেলতে থাকবে কারণ সে অন্যদের উপরে জুলুম করেছিল মানুষের বিরুদ্ধে অপবাদ দিত দোষারোপ করত এবং অন্যায়ভাবে মানুষের সম্পদকে ভোগ করত অন্যায়ভাবে মানুষের রক্ত ঝরাত এবং মানুষের উপরে শারীরিক নির্যাতন চালাত এবং যার বিনিময়ে রাসুল্লাহ সাল্লাহাম বলছেন যখন এই সমস্ত লোকেরা তাদের দাবি দেওয়া নিয়ে আল্লাহর কাছে বিচার চাইবে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 যার কাছে একটা সময়ে নির্দিষ্ট পরিমাণ অর্থ সম্পদ থাকে কিন্তু ধীরে ধীরে এক সময় সেটাকে সে হারিয়ে ফেলে এবং এই কারণে দেউলিয়া এবং দরিদ্র বা গরিব এই দুই ব্যক্তির মধ্যে একটা পার্থক্য রয়েছে গরিব হচ্ছে সেই ব্যক্তি যে দীর্ঘ সময় ধরে দরিদ্র ছিল তার কাছে কোন ধন সম্পদই ছিল না এবং সুবাহ আল্লাহ রাসুল্লাহ সাল্লাই এখানে একবারে নিখুঁত একটা তুলনা এবং উদাহরণ আমাদের জন্য পেশ করেছেন এই ব্যক্তি একসময় প্রচুর পরিমাণে ছিল কিন্তু সে এগুলোকে হারিয়ে ফেলেছে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 সেই পাপি মুসলিমের উপরে গিয়ে কোন জুলুম করলো অত্যাচার করলো জুলুম করলো অত্যাচার করলো এবং সেই সিয়াম পালনকারী মুসলিমকে অন্যায় অত্যাচারের কারণে কারণে জুলুমের মুসলিমের পাপের বোঝা ঘাড়ে চলে আসবে সে দুনিয়াতে ভালো আমল করেছে আর অপরদিকে পাপাচারী ব্যক্তিটি মত পান করেছে কিংবা অন্যান্য খারাপ কাজ করেছে কিন্তু যেহেতু সে দুনিয়াতে সেই পাপী ব্যক্তির উপরে জুলুম করেছিল সেই ন্যায় আমলকারী ব্যক্তির উপরে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 এবং এটা দেখার কারণে তারা আফসোস করে বলতে থাকবে হায় আফসোস আমরাও যদি এই ধরনের মাটি হয়ে যেতাম নিঃশেষ হয়ে যেত যদি আমরা তুরা বা ধুলায় পরিণত হয়ে যেতাম কেন তার আতঙ্কিত থাকবে সেই দিনে তাদের প্রত্যেকটি কাজের জন্য আলাসমত কঠোর ভাবে পাকরাও করবেন এবং হিসাব গ্রহণ করবেন তারা আফসোস করে বলতে থাকবে হাই আফসোস আমি যদি মাটি হয়ে যেতাম এবং একদিন আমরা দেখতে পাই যে আবুজর রাজি তালু যিনি বলেছেন যে তিনি এক সময় একসময় রাসুদুল্লাহ সাথে একটি স্থানে উপস্থিত ছিলেন এবং সেখানে রাসুদুল্লাহ সামনের দিকে ছিলেন এবং সেখানে দেখা যাচ্ছিল যে দুইটা মেষ একে অপরের মাথায় শিং দিয়ে আঘাত করছিল রাসুদুল্লাহ সাল্লা সাল্লাম আবুজার রাজিউল্লাহুর মনোযোগ আকর্ষণ করে তাকে বললেন যে হে আবুজর তুমি কি এই মেষ দুটোকে দেখছো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 এবং এই বিষয়টি রাসুদুল্লাহ সাল্লাহ সাল্লামের অন্তরে আখিরাতকে স্মরণ করিয়ে দিল এবং সুমান আল্লাহ রাসুদুল্লাহ সাল্লাহ সাল্লাম প্রত্যেকটি তথ্যকে এত সুন্দরভাবে একটা নির্দিষ্ট উপায়ে রূপান্তরিত করতে পারতেন এবং এত সুন্দর একটা দৃষ্টিভঙ্গিতে দেখতেন যে কারণে এই সামান্য একটা দৃশ্য দুইটা মেয়ের শাবক একে অপরের সাথে লড়াই করছে এই ক্ষুদ্র বিষয়টিও রাসুদুল্লাহ সাল্লাহ সাল্লামকে আখিরাতের কথাকে স্মরণ করিয়ে দিয়েছিল এবং আমাদের চারপাশের যে কোনো কিছুই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 शिप प्रदान अर्थात ये हिसाब हिसाब से जन्ना के पुरस्कृत करा अथवा कुनर जन्ना शासि प्रदान कर मानदंड स्थापन करल मिजान एवं अल मिजान आस हिस परवर्ती पर्या এবং আল্লাহ সুবাহ হবিন আমি কিয়ামতির দিন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 সমগ্র জগতের সামনে একজন ব্যক্তিকে এনে হাজির করবেন এবং আল্লাহ তাকে নিরানব্বইটি কাগজের খণ্ড দিবেন প্রত্যেকটিতে তার নিজস্ব খারাপ কাজের বিবরণ লেখা এমন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 लेखा थे मुहम्मद रसुल्लाकेल जाओ तुम्हारे समस्त क्या गलिम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 কারণ আল্লাহ সুহামতাল্লাহ নামের চাইতে ভারী আর কোন কিছুই নেই এবং এটাই হচ্ছে কালিমার মর্যাদা এবং রাসুল্লাহ সাল্লা ইসলাম বলেছেন যেই ব্যক্তি আন্তরিকতার সাথে ইকলাসের সাথে কালিমা উচ্চারণ করে আল্লাহ সুহামতাল্লাহ তাকে জান্নার দ্বারা পুরস্কৃত করবেন এবং আমরা আল্লাহ সুমতাল কাছে চাই যেন তিনি আমাদেরকে সেই সমস্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে দেন যারা এই লাহ ইল্লাহ অনুযায়ী জীবন পরিচালনা করে এবং এই হাদিসে একটি লক্ষণীয় বিষয় সেটা হচ্ছে যে আলোচ্য ব্যক্তিটি পর্বত সমাহাড় পরিমাণ সমান গুনা করেছিল কিন্তু তার আল্লাহ বা তাও বিশ্বাসটি ছিল সম্পূর্ণ নির্ভেজাল তার বিশ্বাস ছিল সিরিক মুক্ত এবং সে বিশ্বাসী ছিল এবং এই কারণেই পরিশেষে সে মুক্তি পেয়ে গেছে আমরা আমাদের অবস্থা কি আমরা কি পেরেছি আমাদের তাহিদকে নির্ভেজাল করতে ছোট বড় সমস্ত সিরিক থেকে আমরা কি সর্বদা নিজেদেরকে পবিত্র রাখতে পেরেছি আসলে আমরা অনেকেই मर मोहम्मदा के प्रकाश करते गांधी अने के अहर शीर्के लिप्त हो पड़े और ये कारण उचित बार बार निजेद के जाचाई करकेारे नाव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 পরবর্তী আরেকটি পর্যায়ে হচ্ছে যখন আল হাউজ বা জলাধারের নিকট মানুষদেরকে পানি পান করানো হবে এবং আল্লাহ রাসুল সাল্লাম তিনি এই পানি পান করাবেন এবং আল্লাহ সুহাম আল্লাহ রাসুল সাল্লাহামকে এই বিশেষ মর্যাদাটি প্রদান করেছেন আল হাউজ একটি জলাধার এবং শেষ বিচারের দিনে এটি হবে একমাত্র পানি পান করার স্থান আল হাউজের পানি আসবে জান্নাত থেকে আল নদী থেকে রাসুল্লাহ সাল্লা বলেন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 মুসলিম থেকে বর্ণিত একটি হাজিজের রাসুদুল্লাহ সাল্লাই বলেছেন যে কিয়মতের দিন তিনি লাঠি দিয়ে মানুষদেরকে সরিয়ে দিতে থাকবেন যাতে ইয়েম লোকেরা আল হাউস থেকে পানি পান করতে পারে এবং এই হাজিজারা ইয়েম এর লোকেদের প্রতি রাসুদুল্লাহ সাল্লাহবাসা আন্তরিকতাকে বোঝা যায় এবং তাকে প্রশ্ন করা হয়েছিল জিজ্ঞাসা করা হয়েছিল এই হাউজ কাউসারের প্রস্ত কত হবে রাসুদুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন সেই যেই স্থান থেকে তিনি হাজিজটি বর্ণনা করেছিলেন সেখান থেকে ওমান পর্যন্ত এত দীর্ঘ হবে এর প্রস্ত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 আল্লাহ আল্লাহ তাদের কাছেই আসবে এমন একটা সত্যায় যেটা তাদের কাছে অপরিচিত এবং আলাহুতালকে বলবেন আমি তোমাদের রব কিন্তু তারা বলবে আমরা আল্লাহর কাছে আপনার থেকে আশ্রয় চাই এটা আমাদের আমাদের রব এখানে অনুসরণ করবো না যখন আমাদের রব আমাদের কাছে আসবেন তখন আমরা তাকে চিনতে পারবো তখন আল্লাহ মহাম্মতাল্লাহ এমন এক সত্তার রূপে আসবেন যা তারা জানে এবং আল্লাহ আল্লাহ বলবেন আমি হচ্ছি তোমাদের রব তারা তখন বলবে কোন সন্দেহ নেই যে আপনি আমাদের রব আর তারা তাকে অনুসরণ করবে এরপরে পরবর্তী পর্যায়ে জাহান নামের দিয়ে একটা পুল বা সেতুকে স্থাপন করা হবে যখন ময়দানে মুসলিম এবং বাকি থাকবে এবং সব যখন মুনাফিক আমি তোমাদের রব তখন উপস্থিত মানুষরা বলবে কোনো সন্দেহ নেই আপনি আমাদের রব এবং তারা তাকে অনুসরণ করবে এবং সেই পর্যায়ে জাহান নামের আগুনের উপর দিয়ে একটি সেতুকে স্থাপন করা হবে এই জাহান্নামের আগুনকে অতিক্রম করে যারা যেতে পারবে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 এই উম্মাকে একটা নূর বা আলো দিবেন প্রত্যেক মুসলিমকে একটা আলো দেওয়া হবে এবং ওই সেতুটি বা পুল সিরাতটি হবে চুলের চেয়েও সূক্ষ্ম এবং ধারালো তরবারি বা ব্লেডের চাইতেও তীক্ষ্ণ ধারালো এবং এই রাস্তা জাহান্নামের আগুনের উপর দিয়ে যাবে এবং সেটাই হচ্ছে জান্নাতে যাওয়ার একমাত্র রাস্তা জাহান্নামের আগুনের উপর দিয়ে সেই স্থাপন করা পুলসিরাত এবং এই সিরাত বা পুলসিরাতের রাস্তাটি খুবই গাঢ় ও অন্ধকারাচ্ছন্ন হবে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 সেই মুনাফিক বলি ম কু ল মুনাফি পুনা ও মুনাফি কুম ফল চিস ববৈ নহু বিস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 সন্দেহ পোষণ করেছে এবং ভ্রান্ত আসার পিছনে ছুটে ছুটে বিভ্রান্ত হয়েছে। অবশেষে আল্লাহর আদেশই তোমাদের কাছে এসে পৌঁছেছে এবং এই সবই তোমাদেরকে আল্লাহ সম্পর্কে প্রতারিত করেছে আল্লাহ সুহামতাল্লাহ কুরআ বলছেন যে এই সমস্ত বিষয়গুলোই তোমাদেরকে আল্লাহ সম্পর্কে প্রতারিত করেছে এবং আল্লাহ সুহাম্মাল্লাহ মুনাফিকদের সম্পর্কে আরও বলছেন অতএব আজকের এই দিনে তোমাদের কাছ থেকে কোনো মুক্তিপ্রণ গ্রহন করা হবে না এবং কাফেরদের কাছ থেকেও নয় তোমাদের সবার আবাসস্থ হচ্ছে জাহান্নাম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 সলিল মোহাম ও তসলিম গসীরা